আলহামদুলিল্লাহ রবিলামীন ওসলাত আলফিলাম ওসাইদিন সালীন নবীন মোহাম্মদ আল আলিহি ও আসফাবিহি ওদ আবেদিন সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত দর্শক মন্ডলী আমাদের ধারাবাহিক হাজীের আলোচনায় আজকে যে হাজীছি সহিখারিজিকে আমরা আপনাদের সামনে পেশ করব تا वर्णन করেছেন সাহাবী ابو الله تعالی عنه قال الرسول الله صلى الله عليه وسلم مثل ومثل ما بعثني الله كمثل رجل آتا قوما فقال رأيت الجيش بعيني واني عن النذر العريان فنجا النجا فاطاعه طائفه فاذلجوا على محلهم فنجوا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 এই বাহিনী এসে আগ্রাসী বাহিনী তাদের গ্রামে ঢুকে পড়লো তাদেরকে তারা নির্বিচারে হত্যা করলো হালাক করে দিল ধ্বংস করে দিল এ হাদিস বখারিতে এসেছে এবং অন্য কিছু রেওয়ায়ত এসেছে কাছাকাছি অর্থে সেগুলো আমরা আগে শুনে নেই ব্যাখ্যা যাওয়ার আগে নোয়মান ইবনে বসির রাজি আল্লাহ তালু বলেন সামত রাসুল্লাহ সাল আলহিসালাম ইয়ু ইয়কুল তুকু মুন্নার হামার তুকু মুন্নার নবী করিম সাল আলী আসাল্লাম একদিন খোঁত বা সেখানে তিনি কিছু কথা লোকদেরকে সতর্ক করার জন্য বললেন হে লোকেরা আমি তোমাদেরকে আগুন থেকে সাবধান করছি আগুন থেকে করছি। হাত্তা লাউ আন্না রানুক লাহমিনা বললেন তিনি এত জোরে বললেন এত চিৎকার করে বললেন আমি তোমাদের জাহান্নাম থেকে সাবধান করছি আমি এখান থেকে যে বলছি এখান থেকেও যদি কেউ বলে আর কেউ বাজারে থাকে তখন মদিনার বাজার ছিল মসি নাগরী থেকে একটু সামান্য দূরে এত দূরে নয় কেউ বাজারে থাকলেও রসুল্লাহ সাল্লি সাল্লামের চিৎকারটা আওয়াজটা তার কানে পৌঁছার কথা তিনি এত জোরে বলেছেন তিনি এত জোরে বলেছেন এমন কি এমনকি হাত্তাওয়াকাত হামি সাত কানাতালি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 সে দেখতে পেয়েছে যে আর বেশি দূরে নেই তারা কিছুক্ষণের মধ্যে অল্প সময়ের ভিতরে কয়েক ঘন্টার ভিতরেই এই গ্রামে পৌঁছে যাবে বিরাট একটা সশস্ত্র বাহিনী এসেছে তোমরা যান নিয়ে তাড়াতাড়ি ভেঙে চলে যাও এমনকি সে এটা বোঝানোর জন্য যে এক্সাম্পল এসেছে আর নাদির রিয়ান গ্রামের সবাইকে সে বোকে না সবার কাছে তার আওয়াজ যাবে না কিন্তু সে সবাইকে বাঁচাতে চায় তার খুব পেরেছানি তখন সে কী করলে একটা উঁচু জায়গায় দাঁড়ালো দাঁড়িয়ে তার কাপড়টা দিয়ে সে এরকম ইশারা করবে কারণ তখনকার জমানায় আর কোনো তরিকা নাই বলার জন্য তার গায়ে তো কাপড় নাই কাপড় হলে তার শরীরে কাপড় খুলতে হয় তখন সে শরীরে কাপড়ই খুঁড়ে ফেলল কারণ সে যদি নগ্ন হয়ে যায়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 বানের তোরে ভেসে গেছে অত একটা স্লিপার উল্টে গেছে ট্রেন আসতেছে জোরে এখন ট্রেন তে অ্যাক্সিডেন্ট হবে এরকম যে একটা ঘটনা আমি পড়েছি পত্রিকা যে একটা লোক এইটা দেখেছে সে দেখে তার গায়ের কাপড় বা কোনো একটা লাল টুকরা কাপড়ে জোগাড় করে সে ট্রেন যখন আসার দূর থেকে দেখা যাচ্ছে এরকম ইশারা করলো কাপড় দিয়ে ইশারা করলো এই ইশারা করার অর্থ কি এখানে একটা বিপদ আছে তুমি ট্রেন থামাও এবং এরকম ইশারা করার কারণে ইচ্ছে নাড়াচাড়া করছে তখন সবাই তার দিকে তাকালো কি ব্যাপার ওখানে একটা লোক উঠে তার গায়ে কাপড় নেই সে উঠায় নাড়াচাড়া করছে এভাবে যাদের কাছে তার কথা পৌঁছলো না তার কাপড় নাড়া দেখে তারা টের পেল বিপদ আছে।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 এবং ওনার কথাগুলোকে সিরিয়াসলি নিলোন আমল করলো না তারা ধ্বংস হয়ে যাবে এখন এক হাজিসে আছে আদলা জু মানে রাতের অন্ধকারে তারা পালিয়ে গেল এই রাতের অন্ধকারে আদলা জু থেকে যে হাদিস আমরা পাই তার কথা হচ্ছে যে রাতের বেলায় আমরা জাহান্নাল থেকে বাঁচার জন্য একটু চেষ্টা করতে হবে দর্শক মন্ডলী একটি বিরতির সময় হয়ে গেছে আমরা বিরতির পরে আপনাদের কাছে পুনরায় ফেরত আসবো এই বিষয় নিয়ে আবিল্লাহি তফিক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম যে লোকেরা রাতের অন্ধকারে যখন পেরিয়ে গেল তখন তারা নিরাপদ হয়ে গেল আদলা ফানা যাও। এই রাতের অন্তকারে মোমেনকে জাহান আগুন থেকে বাঁচার জন্য কিছু কষ্ট করতে হবে সে ব্যাপারে একটা হাজি সাল্লা সাদ করেন্লাহ আল্লাহ যে হাজি বর্ণিত হয়েছে করলেন যে ব্যক্তি ভয় করে আল্লাহর ভয় ভীত হয় যাহান নাম থেকে আল্লাহর কাছে পানা চায় সেই ব্যক্তি রাতের বেলায় তার যাত্রা অব্যাহত রাখতে হবে রাতের বেলায় সফর করতে হবে রাতের বেলায় সফর বলতে আল্লাহর দিকে যাওয়ার সফর যাহান নাম থেকে বাঁচার সফর জান্নাতের পথে চলার সফর আল্লাহর কাছে পানা চাওয়ার জন্য যাহার নাম থেকে জান্নাতের দরখাস্ত জন্য রাতের বেলায় ঘুম উঠবে উঠে আল্লাহ তাল্লাহ কাছে দরখাস্ত ফরিয়া দিতে থাকবে শুধু আরামসে ঘুমাতে থাকলে এ এত নিরাপদ থাকা যাবে না এত নিরাপদে ঘুমানো যাবে না পেতা যা জুন তারা তাদের পৃষ্ঠ দেশকে রাতের বেলায় ঘুম থেকে উঠিয়ে নেয় আর তারা দোয়া করতে থাকে আল্লাহ আল্লাহতালার কাছে খাউ ফাউন অতমা খুব ভয়ের সাথে আর আল্লাহ তালা রহমতের আশা করে আল্লাহকে দরখাস্ত দেয় রাতের বেলায়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 তবা করার কেউ আছে দবা করতে চাও আমি তবা কবুল করতে বসে আছি কে গুনামাফ চাও আমি এখন গুনা মাফ করতে রেডি হয়ে আছি কার কি আমি কবুল করতে রাতের অন্ধকারে আল্লাহ এই কথাটা বলেন শেষ রাতের দিকে তিনি আর সে থেকে শেষ আসমানে নেমে আসেন আর আমা থেকে ডাকতে থাকেন ডাকতে থাকেন আর ওই সময় যদি আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি তাহলে আল্লাহ ডাকছেন মাফ করার জন্য আর আমরা ঘুমিয়ে আছি কি মিস করলাম বলেন তো এরকম মিস করতে থাকি হারাতে থাকি রাতের বেলায় পালানোর চেষ্টা করবে রাতের বেলায় দরখাস্ত দেওয়ার চেষ্টা করবে রাতের বেলায় আশ্রয় দেওয়ার চেষ্টা করবে অমান আদলাগাল মানসেন যে ব্যক্তি রাতের বেলায় দরখাস্ত দেবে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 আলা আল্লাহ্নহে গা লিয়া তারপরে তিনি বললেন খবরদার সাবধান মনে রেখো আল্লাহ তালা যে তোমাদের কাছে জান্নাত বিক্রি করেছেন আল্লাহ জান্নাতের এই পণ্যটা বিক্রির পণ্যটা অনেক দামি গা লিয়া অন্য রেওয়ায়েতে আসে তিনবার বলেছেন আল্লাহ ইনাসেলাহে গা গালিয়া সাবধান আল্লাহ তালার পণ্যটা আল্লাহর কাছে যে জিনিসটা তোমরা নিতে চাও সেটা অনেক দামি ভ্যারি এক্সপেন্সিভ সেটার জন্য পে করতে হবে অনেক হাই অ্যামাউন্ট অনেক দাম দিতে হবে সেটার জন্য আর সেটা হচ্ছে আল আল্লাহ আল্লাহ যে পণ্য আমাদের কাছে বিক্রি করেছেন সেটা হচ্ছে জান্নাত জান্নাতের এই পণ্য তিনি আমাদের কাছে বিক্রি করেছেন আমরা জান্নাত খরিদ করেছি আমরা কি পে করেছি তার বিনিময় মূল্য কি দিয়েছি সেই কথা সুরা তো আবার একশো নম্বর আয়তে আল্লাহ তালাশাদ করেছেন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 কিন্তু সময় সবাই শহীদ হতে হবে শহীদ হতে পারবে সম্ভব না অমর রাজনায় বসে কিন্তু আরামকে হারাম করা এই যে রাতের বেলা না ঘুমিয়ে এটাও জান দেওয়ার মতো জানের উপরে কষ্ট এই জানকে আল্লাহ খরিদ করে ছেলে শুধু আরামে ঘুমিয়ে দিলে হবে না হারাম থেকে দূরে থাকা মালের কোরবানি হয় কারণ হারামে চলে ইনকাম বেশি যে ঘুষ খায় না মাত্র দশ হাজার টাকা বেতন চলতে অনেক কষ্ট হয় আজকালকার বাজারে অনেক কষ্ট হয় সে সবর করে ডাল ভাত খেয়ে জীব জীবন বাঁচায় গোষ্ঠ কিনতে পারে না প্রতিদিন মাছ কিনতে পারে না প্রতিদিন বহুদিন পরে গোষ্ঠ মাছ নসিবে জোটে আলহামদুলিল্লাহ সে তার মালকে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 রক্ত বাড়ছে সেই রক্ত মাংসগুলো জাহান নামে জ্বলার জন্যই উপযুক্ত নবী করিম সাল্লা সাল্লাম বললেন তাহলে যান এবং মাল হারাম তো নেবেই না বরঞ্চ নিজের মাল থেকে নিজের সম্পদ থেকে দান খয়রাত করার জন্য চেষ্টা করে জাহান নাম থেকে বাঁচার জন্যে এত্তাকুন না অলাউবে শিক্ষিত রাসাল্লাম বলেছেন জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করো এমনকি দান খরাব যদি বেশি না করতে পারো একটা মাত্র খেজুরের অর্ধেক দিতে পারো আর নাই তোমার কাছে দেওয়ার মতো তাহলেও দিয়ে আল্লাহর কাছ থেকে জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো তাহলে মোমিনের যান এবং মালকে আল্লাহ তালা খরুদ করে নিয়েছেন মোমিন এগুলোকে ব্যবহার করবে আল্লাহ তালা কাছে নাজাদ পাওয়ার জন্যে মুক্তি পাওয়ার জন্য জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্যে নবী করিম সাল্লা বললেন এই হাদিসের মধ্যে লোকদেরকে তোমরা নাজাতের রাস্তায় আস তোমরা তোমাদের নাফসের কোরবানি করো জাহান নাম থেকে বাঁচানোর জন্য নিজেকে যে আমলগুলো করার খবর দিয়েছে এগুলো করো যারা তার কথা বিশ্বাস করে সাড়া দিলেন আমল করলেন গুণা থেকে দূরে থাকলেন তারা কামিয়াবি অর্জন করলেন নাজাত পেয়ে যাবেন আর যারা ওনার কথায় কর্ণপাত করলেন না তারা ধ্বংসের অতল তলে চলে গেল। দুনিয়ার আরাম আয়েস সুযোগ দেই থাকলে আপনারা করতে পারেন ইনশাল্লাহ জি আসসালামাইকুম আসসালাম আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লা চাচা আবু তালেব ইসলাম কবুল করেননি এবং আমরা এটাও শুনে থাকি যে আল্লাহ মানে ওয়াদা করেছিলেন যে কিয়ামত দিবসে তোমার চাচাকে সবচেয়ে ছোট শাস্তি দেওয়া হবে এবং আমরা এটা শুনেছি যে তাকে নাকি মানে আগুনের জুতা পরানো হবে মানে কিয়ামত দিবসে এটা কতটা সঠিক জি আবু তালেব যে চাচা তার ভাতি দেখে এত সাহায্য করলেন এত চেষ্টা করলেন তাকে কাফেদের আক্রমণ থেকে প্রোটেকশনের জন্য নিজের জ্ঞাতিক গোষ্ঠী নিয়ে তাকে সবসময় সাহারা দিলেন ছোটোকালে তাকে লালন পালন করলেন সেই চাচা যখন ইমানহীন অবস্থায় মৃত্যু পালন করছে রসল্লাহ সাল্লাহ আসলাম বহু চেষ্টা করলেন সেই কাহিনি আপনারা জানেন মৃত্যু শয়নে আবু তালেব রসল্লাহ সাল্লাহ আসালাম আসলেন তাকে খুব করে বোঝালেন যে চাচা একটু কালিমাটা পড়ে ফেলেন আপনার তো মৃত্যুর লক্ষণগুলো ফুটিয়ে উঠেছে আপনি যে কোনো সময় চলে যাবেন আল্লাহ তালার কাছে খালি ইমানটা নিয়ে যান কালিমা তোর সাহাদা পড়েই ফেলেন আমি আল্লাহর কাছে আপনার জন্য অনেক সুপারিশ করব আল্লাহ তালা যেন আপনাকে জাহানমের আগুন থেকে বাঁচিয়ে দেন জান্নাত দিয়ে দেন ভাতিজার কথা রাখতে চাইলেন আবু তালেব কনসিডার করছিলেন কিন্তু পাশে দুষ্ট কাফের লিডারগুলো ছিল তারা বললো যে আবু তালেব সারাটি জীবন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 মৃত্যুর আগে তার পিতা মাতার দর্শনকে পরিত্যাগ করলো পরিত্য করলো নতুন একটা উল্টো পাল্টা কালচার নিয়ে কৃষ্টি নিয়ে দর্শন নিয়ে আকিদা বিশ্বাস নিয়ে মারা গেলো সি করবে সবাই আপনাকে আবু তালেব ধোকা খেয়ে ফেললেন তাদেরকে অসন্তুষ্ট করতে চাইলেন না কয়েকবার চেষ্টা করে ওরসুল্লা সাল্লাহ আসলাম ফেল করলেন তারপরে বললেন দানি আমুত আমুদ আলা মিল্লি আবদুল মুালিব ভাতিজা আমাকে ছেড়ে দাও আমি আব্দুল মুতালিবের তরিকার উপরেই মৃত্যুবরণ করি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 হে আপনি যাকেই চাইবেন হৃদয় দিতে পারবেন না আল্লাহ তালা যাকে চান হৃদায় দান করবেন দেখেন আমরা কী হয়তো বলতে পারি আল্লাহ হৃদায় দান করবেন তিনি দান না করলে তো আর পাবো না তো আমার দোষ কি অমুকের দোষ কি তাকে আল্লাহ দান করেননি দোষ তো আল্লাহকে দেওয়া যাবে না আল্লাহ তালা তো সবাইকে চান সবাইকেই দিতে চান যে এগি আসবে নিতে আসবে আল্লাহতালা তাকে দিবেন যে এগিয়ে আসবে আল্লাহ আল্লাহতালা তাকে দেবেন যে প্রত্যাখ্যান করবে ভালো জিনিসের জন্য আগ্রহী হবে না